ভাগবতম চতুর্থ স্কন্ধ একুশী অধ্যায়ে শ্লোক সংখ্যা পঁচিশ অনুবাদ এবং তৎপ্রাজ্য শ্রী শ্রীমদ্ এই সি ভক্তিভাই প্রারবাদ পৃথি মহারাজ বলেন অথৈব হে প্রজাবৃন্দ তোমাদের রাজা পারুমাদের এবং সর্বদা তোমাদের হৃদয়ে ভগবানের কথা চিন্তা কর তা করলে তোমাদের নিজেদের হিত হবে এবং তোমাদের রাজার ও লৌকিক মঙ্গল সাদান করে অনুগ্রহ প্রদর্শন করবে শ্লোকের অধীন শব্দটি তাৎপর্যপূর্ণ এবং এর অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত রাজা ও প্রজা উভয়েরই কৃষ্ণ ভাবনাময় হওয়ার উচিত না হলে তারা উভয়ে মৃত্যু পর নিম্নতর জনই প্রাপ্ত হবে দায়িত্বশীল সরকারের কর্তব্য সকলে মঙ্গল সাধনের জন্য কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করিসভক্তি বিনা রাষ্ট্র অথবা নাগরিককেও দায়িত্বশীল হতে পারে না পৃথু মহারাজ থাই তা নাগরিকদের কৃষ্ণ ভক্তি আচরণ করতে বিশেষভাবে অনুরোধ করেছেন এবং কিভাবে কৃষ্ণ ভক্ত হতে হয় সেই সম্বন্ধে তাদের শিক্ষকিতি তিনি নিজেও অত্যন্ত উৎসুক ছিলেন কৃষ্ণ ভাবনামৃত সার খবৎ গীতায় প্রদান করা হয়েছে ইয়ৎখরি ইয়দ আশ্নৌষি তদাসী শিখার কিছু কিছু খাও য কিছু দান করনুষ্ঠান কর সভি পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টবিধানে কমচারী সহ রাষ্ট্র সমস্ত মানুষ যদি পারমার্থীক জীবন সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় তাহলে যদিও প্রতিটি ব্যক্তি প্রকৃতির কোঠ নিয়মের দ্বারা দণ্ডনীয় তবুও তাদের আর সে দণ্ডভোগ করতে হবে না শিল্প মন্তব্য করছেন যে এই শ্লোকে অ এই শব্দটি কোবি তাৎর্ণ অর্থ হচ্ছে কৃষ্ণভাবনা কৃষ্ণভক্তি রা মতি ক্রিতা কোথাও লভ্যায় জন্ম লৌল্যমূল্যমেক জন্মকোটি লভ্যন্ত এই কৃষ্ণ ভাবনা বাংলায় আমার কৃষ্ণ ভাবনা বলে ইংরেজিতে কৃষ্ণ কনশিয়াসনেস্কন মনে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃতের সঙ্গে তো এই কৃষ্ণ কনশিয়াসনেস শব্দ যা আমরা বাংলায় কৃষ্ণ ভাবনা বলে কৃষ্ণ ভাবনা মৃত কৃষ্ণ ভাবনা না খ্রিস্ট ভাবনা অমৃত এই কি আর খ্রিস্ট ভাবনা হচ্ছে অমৃত অমৃতা না বলেও তো খ্রিস্ট ভাবনা অমৃতময় আছে অমৃতা বললে তো আরো স্মরণ আসবে যে এই খ্রিস্ট ভাবনা হচ্ছে সেটা সব রকম অনভাবনা থেকে এই অন ভাবনায় ভাবিত হয় তার ফল হচ্ছে মৃত্যু মৃত্যু কৃষ্ণ ভাবনা ভাবিত ফলে আমরা হমৃত অসাধন করতে পারি না খরে জন্মকর্ম চেয়ে দিব্যমেবং তৃত পুনম নাইটি মা মেটি সৌজনা কৃষ্ণ ভাবনা ভাবনিত কৃষ্ণ ভাবনা ভাবিত ব্যক্তি তাদের অধিকার আছে কৃষ্ণের কৃপা দ্বার কৃষ্ণ তথ্য বুঝতেন কৃষ্ণের জন্মত্ত কৃষ্ণের কর্ম তত্ত মানে সব কৃষ্ণ সব কিছু যা কৃষ্ণ করেন সেই তো তিন গুণ প্রভাব থেকে অচিত যারা এই কথা বুঝে তাদের জন্য পুনর্জন্ম হবে না সেজন্য কৃষ্ণা ভাবনা অমৃত বলে মানে যার দ্বারা পুনর জন্ম হবে না আর মৃত্যু হবে না আরো মৃত্যু হবে না অমৃত সেটা আর একটা আরেকটা আছে সেই রকম যা খুবই সুস্বাদু আছে খুবই মিষ্টি আছে তো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি রস হম রূপ গোস্বামের কৃত্যশোকলি থেকে যে কৃষ্ণ ভক্তি রস ভাবিহি আমাদের মাতি না মনোভাবনা কৃষ্ণ ভক্তি রস কৃষ্ণ ভক্তি রস দ্বার ভাবে থ সেটা জীবনের উদ্দেশ্য সেটা স্বার্থ এই শ্লোকের স্বার্থ শব্দ আসে সেটা আমাদের আসল স্বার্থ কৃষ্ণ ভক্তি কুই মিষ্টি রস রসময় কৃষ্ণ হচ্ছেন রাস রসিক রস রসিক বেদেও এই কথা আছে রসবায় সাহা মনে পারম সত্য আছে সেই রসময় রস রসিক রসিক শেখা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং জীবমাত্রই মাত্রই আছে সার্থ আছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে তো সেটা সকল জিৎ দেয়ার শর্ত রূপ গোস্বামীর কি শ্লোক সেটা শ্লোক কৃষ্ণ কৃষ্ণ ভক্তি রসভাবে রসভাবিহি যা সংক্ষেপেই আমরা কৃষ্ণ ভাবনাম বলে আর সংক্ষেপে কৃষ্ণ ভক্তি বলে সেটা যে কোনো স্থানে উপলব্ধ হয় ক্ষীরিত হয় কৃতকৃত হয় তো সেটা যে যেকোনো ভাবে কিনতে হবে তো কৃষ্ণ ভক্তি কোনো বিনিময়ের জিনিস না কৃষ্ণ ভক্তি আমরা উপহার রূপে গুরু এবং কৃষ্ণ থেকে পাই কিন্তু এখানে অমূল্য বস্তু আমরা যদি খুব ষষ্ঠ ভাবে লাভ করতে পারি তাহলে যেকোনো ভাবে নাও উঠে উচিত যদি আমেরিকান এবং কৃষ্ণ থেকে পাই কিন্তু এখানে শির রূপকর স্বামী একটা উপমা দিচ্ছেন যে অমূল্য বস্তু আমরা যদি খুব ষষ্ঠ ভাবে লাভ করতে পারি তাহলে যেকোনো ভাবে যদি আমেরিকান ভিজা উপলব্ধ হয় আমেরিকান সরকারের দ্বারা ধরো লটারি সিস্টেম করে আমেরিকান ভিজা পাওয়ার জন্য তো যদি আমেরিকান ভিসা উপলব্ধ হয় খুব সহজে শুধু সবাই যারা আসে তা পাসপোর্টে ভিজা স্ট্যাম্প লাগানো হয় তো কোথাও লোকজন যাবে এই সময় চাপে ও সারা বাংলাদেশ যাবে কেন সারা বাংলাদেশ যাবে কেন jay, লোকেরা মনে করে gari আমার গা গড়িয়াছে এই কথা আছে না জননী জন্মভূমি স্বর্গমেই বা গড়িয়াছে কিন্তু লোকেরা মনে করে যে আমেরাক স্বর্গমেই gari গড়িয়াছে আমেরিকায় হি স্বর্গ স্বর্গ আলো আমরা যেতে পারি না কারণ আমরা এখানে আমরা রাজনৈতিক কথা বলব না রাজনৈতিক কথা চলছে পৃথিবী মহারাজ এতে আসাও রাজনীতি রাজনীতি মনে এই আধুনিক ভাষায় রাজনীতি এর অর্থ হচ্ছে ভন্ডামি প্রজাদের শোষণ করা কি কিভাবে আমরা প্রজাদের প্রত্যেক বিন্দু রক্ত খেদতে পারি সেটা রাজনীতি প্রজাদের শোষণ করা এসব রাজনীতি হচ্ছে পৃথু মহারাজ নীতি রাম রাজ রামচন্দ্র ভগবান মহারাজ এই একটা উদাহরণ এমন আমি বললাম যে উদাহরণ যে যদি খুবই মূল্যবান জোন খুব ষষ্ঠ মূল্যে পাওয়া যাবে তো যা আছে সেই দ জিনিস অনায়াসে লাভ করার জন্য সেটা আমরা করব তো যদি আমেরিকান ভিসা পাওয়া যাবে কিন্তু আমেরিকান এম্বাসি যেতে হবে তো আমেরিকান শাখারে লোক আমাদের বাসায় আসবে না ভিজে দিতে আমাদের সেখানে যেতে হবে তো আমরা যাব। কি করে যাবে যাব যাবো যোগে যাব না অটো কারে না কারিকপ্টার এই যেকোনো ভাবে আমরা যাব আমাদের কিছু করতে হবে তো রূপকর স্বামী বলেন যে এই অমূল্য কৃষ্ণ ভাবানা অনায়সে पावा जाए की लल मान खुबी लोभ लोल एवं लोभ ये दू शब्द तो प्रायदी नहीं नहीं खक्ति तो खुबी দুর্লভ জিনিস তো দুর্লভ বস্তু তো দুষ্কর কৃত্য দ্বারা পাওয়া যায় নাকি যেকোনো বস্তু যদি দুর্লভ হয় তো দুষ্কর কৃত্য দ্বারা পাওয়া যায় না তো সাধারণ দুর্লভ জিনিস মানে সকলের জন্য উপলব্ধ নেই সময়। सभी अवस्थाय पावा जाए तो खीष्ट भक्ति दो लाभ क्यू सहजे पाव जाए विशेषकर महा, कलिगे महाप्रभुर कृपा तबु खरात एतो नई কি করতে হবে আমাদের দূষিত মনোভাবনা সেটা পুরো পরিবর্তিত কি করতে হবে জন্ম জন্ম জন্ম কোটি সুকৃতাযনা আয়না সুকৃতি সেটা কি স্বীকৃতি দ্বারা পুণ্য কর্ম দ্বারা ধর্মীয় এইসব সুবিধা যা পুণ্য কাম দ্বারা উপলব্ধ হয় সেগুলো কি স্বর্গবাসুত শ্রী এইসব সুবিধা পুণ্য কাম দ্বারা উপলব্ধ হয় এবং পুণ্যকর্ম কি থর্য কৃৎ সাধনা চিত্রযাত্রা আজকাল আমরা বাসযোগ চিত্রযাত্রা করি সেটাও কঠিন আছে কষ্ট নেওয়া হয় কিন্তু পূর্ব যুগে চিত্রযাত্রা তার আর্থ ছিল এবং শাস্ত্র এই লেখা আছে যে চীরচাযাত্রা তো প্রকৃত পক্ষে সেটা পদযাত্রা হওয়ার উচিত গরু গাড়িতে গেলেও সেটা ঠিক মতো নয় বাদ আশ্রমে পাহাড়ে ঘাটে কখনো কখনো ওই লোক সেটা লোক দেয় অন্তিম যাত্রা কারণ বাস তো সব ঘাটে ঘাটে যায় কখনো কখনো পরে যায় তো ভদ্রিক আশ্রম যাত্রা মানে অন্তম যাত্রা সেই সময় তো কোনো এখন তো ফাঁকা রাস্তা আছে কিন্তু পূর্ব যুগে আসলে তো কি পঁচিশ ত্রিশ বৎসর আগে পর্যন্ত কোন ঠিক রাষ্ট্র কোন ফাঁকা রাষ্ট্র ছিল না তো এমনি ফেল যাত্রা করার জন্য এবং খুবই খাচ্ছে ছিল সর ছিল অনেক বিপদ ছিল ভার্বতের ঘাটে ফথ এবং অনেক সময় লাগেছে বদরেখা আশ্রম যাওয়ার জন্য অনেক সময় লাগে এবং ফিরে আসা এবং শীতকালে হিম পরে হিম আপনারা জানে শুধু আপনারা শব্দ শুনেছেন কিন্তু হিমালয় না গেলে না পাশ্চাত্য দেশে না গেলে হিম কি সেটা কি আছে আপনাদের আর অনুভূতি হবে না হিম কিন্তু মানে শীতকালে হিম পরে এবং তা দ্বারা যাওয়া সম্ভব হয় না এবং সেই ফলে অনেকেই আটকে যায় বাদরে কারশ্রমে হিমালয়ের মধ্যে এবং এইভাবে তীর্থস্থানেই দেহ ত্যাগ করে তো পূর্বকালে বাদরে আশ্রম যাত্রা এর আর্থ ছিল যে সবাইকে বিদায় দেওয়া অন্তিম যাত্র সেখানে গেলেই তো খুব কম লোক ফিরে আসত জীবনে অন্তিম কৃত্রাদ আশ্রম যাত্রা তো এই একটা উদাহরণ অনেক আছে কর্ম কর খুব কঠিন ব্রত পালন কর উপবাস কর জাগরণ করতে হয় কিন্তু ভগবানের ভজনে এট কষ্ট নেওয়া হয় না কি করা হয় শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম এই সকলের মধ্যেই বিশেষ কষ্ট হয় না খ্রিস্ট ভক্তি পথ আনন্দময় আছে সরল আছে তবু তা দ্বারা অনায়াসে ফরম সম্পদ লাভ করা যায় অনপথে শুধু বিপদ আছে এই পথে পরম সম্পদ লাভ করা যায় তবু এই কৃষ্ণ ভক্তি পথা এই পরিপ্রেক্ষিতে কঠোর থর্য কঠিন তীর্থযগরন কর উপবাস কর ব্রত পালন কর ইত্যাদি থেকে আরো কঠিন আছে কি করে অনেক বৎসর ধরে ভারতে গুফা মধ্যে শুধু হাওয়া এবং জল খেয়ে জীবন করা আরো কঠিন আছে কৃষ্ণ ভক্তি কি করে কেও বলতে পারেন নাকি কি আছে কঠিন কৃষ্ণ ভক্তি বদ্ধ জীবদের জন্য আমাদের জন্য আরো সহজ আছে এই কঠোর করা বৃদ্ধি হয় এবং আহংকার চারিদিতে সেটা জীবদের জন্য খুবই কঠিন মহান থফাশ্চার্য থেকে আরো কঠিন আছে তো কৃষ্ণ ভক্তি মানে যা ব্যবহারিক রূপে করা হয় সেটা কঠিন না কি কঠিন আছে প্রসাদ সেবা করা কঠিন আছে কি কঠিন আমরা পাই না ভগবত ফাট শ্রবণ করা সেটা একটু কঠিন কেতন আপনাদের সৌভাগ্য আছে যে সাধারণিত বাংলাদেশি হিন্দুদের স্বাভাবিক রুচি আছে কীর্তনের জন্য কির্তনে কোনো কষ্ট হয় না কিন্তু কঠিন আছে আমাদের বিপরীত রুচি পরিবর্তন কর আমাদের রুচি আছে স্বার্থের জন্য এই শ্লোকে এই স্বার্থের শব্দ আসে কাল সম্বন্ধে আমি একটু এই বিস্তৃত ভাবে আমাদের দূর অভ্যাস এবং চির অভ্যাস আছে যে সবকিছু যা আমরা করে আমরা নিজের আনন্দের জন্য নিজের যা আমরা দূষিত বিচারে দ্বার যা আমরা মনে করে সার্চ সেই জন্য আমরা সব কিছু করে তো ভক্তি যোগ ভক্তি রাজে প্রবেশ করলেও এই দূষিত বুদ্ধি এই দূষিত উদ্দেশ্য যদি পরিবর্তিত না হয় তাহলে এই সব কিছু আমরা করি সেটা উম যা কৃষ্ণের প্রীতি উচিত ছিল সেটা আমরা আসলে আমাদের নিজের অহংকার সুখ সুবিধা জন্য করে। সেই জন্য এই সকল অপসিদ্ধ অপসম্প্রদায় তাদের সৃষ্টি হয় এবং আমরা যদি সদ্গুরুদেব চরণ আশ্রয় পাই ও আমরা যদি শ্রী গুরুদেবের মুখ থেকে নিঃশৃত বাণী না শুনি তালে সেই শুদ্ধ কথা কানে প্রবেশ করে মস্তিকায় পরিবর্তিত হবে সেই কথা যা গলক বাণী আছে আমরা সব মনে সেটা আবার পরিবর্তিত করি এবং আমরা নিজেই অনুবাদ করি তো কি কিভাবে আমি সেই সব কথা শুনে সেই সব উপদেশ পেয়ে সেটা অ্যাডজাস্ট করতে পারি যাতে সেইটা আমা। নিজে ভৌতিক স্বার্থে হবে আসলে সেটা সম্ভব না কিন্তু জনতা দৃষ্টিতে কলঙ্ক হয় অনেকে মনে করে মনে করত শিলভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুরের বীর্যবতী বাণী প্রচার করার ফলে কু ধারণা এত প্রচলিত হচ্ছে না কিন্তু এক শত বৎসর আগে এই বাংলাদেশে অধিকাংশ মানে ভদ্রলোক লোক দে ছিল যে বৈষ্ণব ধর্ম হচ্ছে ভন্ডা, নিজ লোক বেবিচারীদের জন্য বৈরগী এতে খুব শব্দ ছিল বৈরগী মনে বৈরগিনীর সাথে বৈরাজ্য করে তো বৈরাগ্য মানে স্ত্রীর সঙ্গে ত্যাগ করে কিন্তু ভগবান কৃষ্ণের রাস বিলাস কথা নিয়ে এইসব বৈরগি তথা কঠিত বৈরগিনীর সাথে বৈরাজ করে কি রকম বৈরজ সেটা হয়তো আপনারা নিজেই বুঝতে পারেন এর সম্বন্ধে বেশি কথা বলা দরকার না তো সেটা এই উদাহরণ আরো সূক্ষ্মভাবে আমরা শুদ্ধ ভক্তি নামে নিজে স্বার্থ সাধনা করি আমরা প্রচার করি কি জন্য যাতে লোকদের উদ্ধার হবে আমি উদাহরণ আমি সকল সকলদের উদ্ধার করে আমি মহান সাধু আমি গুরু। সাধু সমাজের মধ্যে আমি সৃষ্ঠ আসলে আমরা সাধু সম্মেলন আয়োজিত হয় এইসব সাধু সম্মেলনে ওই মর্যাদা মর্যাদা রাখা সেটা খুব বড় প্রশ্ন কে সবচেয়ে উচ্চ আসন আসনে বসে যাবে তো সাধুদের মধ্যে অনেক পরস্পর কয়েক বৎসর আগে মানে নাই কত হয়তো সত্তর বৎসর আগে এই তো না ওই কুম্ভ মেলায় এই সাধুদের মধ্যে মহান যুদ্ধ ছিল কারণ নাগা বাবা দে দাবি ছিল যে আমরা সর্বথম সাধু আছি আমরা দিগম্বা নাগা মনে নগনা সেটা নগ্না হওয়া তারা মনে করে যে সেটা সেটা আমাদের সাধু লক্ষণ তো সবচেয়ে বড় সাধুরা তারা কি করে তার দিগম্বা হয় মানে নগনা হয় তো নগনা হাওয়া থেকে বড় সাধু হয় যখন কুম্ভ মেলায় শৈশে সকালে আগে ওই স্নান করা ওই নাগা বাবা এ রেগে গেল যে ওই অন সাধুদের করে করেন ওইস এবং আমরা সবচেয়ে আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুরু আমার সমান ক্ষেয় না ধার্মা এবং সাধু নামে এইসব চলে তো ভগবানের কৃপায় আমাদের এই রকম প্রখ হয় না কিন্তু কখনো কখনো না সবসময় দেখা যায় যা যে সুক্ষভাবে সাধুদের মধ্যে এই প্রতিযোগিত হতে পারে কে চেয়ে বড় আমি বড় तो ये मन जदि परिष्कार ना तो सबकि भक्त नाम करी से आ স্বার্থের জন্য হবে কিং হি বিষ্ণু দুঃখী দুদশাগ্রস্ত বদ্ধ জীব দেবস্থ পুনরাবি জানানাম পুনরাপি মারানাম পুনরাবি জনী জঠরে সায়নাম বার বা জন্ম নেওয়া হয় বারবার মৃত্যু হয় এবং জন্ম এবং মৃত্যুর মাছখানে অনেক কষ্ট ভোগ করা হয় খেন কারণ আমরা বুঝি না যে আসল সার্ধ হচ্ছে আমরা যদি খায় মনে বাঘ খেয়ে সর্বদা ভগবান কৃষ্ণে শিব করি করে হয় এখানে শিল Yad শ্লোক প্রতিপাদন করছেন জুহষি দাদি ফস্য শি কৌন্থয়ৎখ মদার্পন সব কিছু কৃষ্ণের জন্য উচিত এই হচ্ছে পৃথিবী মহারাজের উপদেশ করি সুখ সম্পাদিত হবে না হলে কোনো আশা হবে না হরি কৃষ্ণ এর সম্বন্ধে কারো সা আছে কি সুখের জন্য দূরীভূত করার জন্যে আমাদের দূষিত মনোভাবনা পরিবর্তিত হতে হবে সেই জন্য সব কথা আমরা বলি আমার নিজের শুধিকরণের জন্য আমি বলছি আমি জানি না আপনাদের মধ্যে কি হয় আশা করি সেটা শুদ্ধ ফ্রেমের ব্যবহার আপনাদের মধ্যে চলে জানি না সূক্ষ্মতিযোগ চলে কিনা আমি নিজের স্থিতি সম্বন্ধে আমি বলছি যাতে আমার নিজের দোষ আমি বুঝতে পারি এবং নিজেকে সুধা করতে পারি কিন্তু হয়। যে যেহেতু আমরা যে যেহেতু আমরা সম্পূর্ণ ভাবে গুরু সাধু শাস্ত্র কথা হৃদয়ের মধ্যে গ্রহণ করিনি সেজন্য আমাদের চরিত্রায় এইরকম ছুটি প্রকট হয় এইসব কথা আলোচনার দ্বারা আমরা এই সকল ছুটি থেকে মুক্ত হতে পারে মানবীয় সংগম উক্তিবিহী মনোব সঙ্গ মানসিক ক্লিশ এবং দুর্বুদ্ধি সেটা খন্ড হয় সাধুদয় তীব্র কথা দ্বার দুর সঙ্গম উৎসু সজ বুদ্ধিমান মনে বুদ্ধিমান লোকের অসৎসঙ্গ ত্যাগ করে এবং সঙ্গ করে সাধু করে এবাসে সঙ্গম উক্তিবিহী এবং সাধুর কি করে সেই সাধু সঙ্গ থেকে আমরা কি পাই তাদের বাক্য তীব্র বাকে দ্বারা আমাদের মানোবীয় সংগম আমাদের সকল ভুল ধারণা কুবুদ্ধি ইত্যাদি খন্ডিত হয় হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত কী যায় শিলপ্রূপা দি কী যায় হরে